সুরা আবাসা ইসমিল্লাহ রম দয়াময় নিরতিশয় মেহেরবান আল্লাহর নামে সে বেজার মুখ হইল ও মুখ ঘুরাইয় আনিল এইজন্য যে এক অন্ধ ব্যক্তি তাহার নিকট আসিয়াছে তুমি কি জানো সে হয়তো পরিশুদ্ধ হইত কিংবা উপদেশ গ্রহণ করিত এবং উপদেশ প্রদান তাহার জন্য কল্যাণ কর যে লোক বেপরোয়া ভাব দেখায় তাহার প্রতি তো তুমি মনোযোগ দিতেছ অথচ সে যদি পরিশুদ্ধ না হয় তাহা হইলে তোমার উপর ওহ দায়িত্ব কি আর যে লোক তোমার নিকট দৌড়াইয়া আসে সে কিন্তু কখন নহে ইহা তো একটি উপদেশ যাহার ইচ্ছা ইহা গ্রহণ করি চর ইহা এমন সব পুস্তিকায় লিপিবদ্ধ যাহা সম্মানিত উচ্চ মর্যাদা সম্পন্ন ও পবিত্র ইহা মহাসম্মানিত ও পুত পবিত্র লেখকদের হাতে থাকে অভিশাপ বর্ষিত হোক এই মানুষের উপর সে কতই না সত্য অমান্যকারী अल्लाह ताह केल्ला निर्दिष्ट कर सहज बनो सुहा मृत्यु दिए वार अतपर जख चाहे पुनर उ कहे आल्लाह केव्य पालन निर्देश दियाा से पालन करा मानुष जान खाद्य खानिका दृष्टि निक्षेप कर আমি প্রচুর পানি ঢালিয়াছি তুম অত পর জমিন কে বিসর ভাবে দীর্ণ করিয়াছি হবু বউ নী তারপর উহাতে উৎপন্ন করিয়াছি নানারূপ শস্য আঙ্গুর তরিতরকারি জৈতুন খেজুর ঘন সন্নিবেশিত বাগিচা আর নানা জাতের ফল ও শাক পাতা তোমাদের ও তোমাদের গৃহপালিত জন্তুর জন্য জীবিকার সামগ্রী রূপে অবশেষে যখন সেই কান ফাটানো ধ্বনি উচ্চারিত হইবে সেই দিন মানুষ নিজের ভাই নিজের মাতা ও পিতা এবং স্ত্রী সন্তানাদে হইতে পালাইবে লুল ইম রিম ইন তাহাদের প্রত্যেকে সেই দিন এমন সময়ের মুখোমুখি হইবে যে নিজের ছাড়া আর কাহার প্রতি মনোযোগ দেওয়ার মতো অবস্থা থাকিবে না সেই দিন কিছু কিছু চেহারা ঝকমক করিতে থাকিবে হাসি খুশি ও আনন্দে উজ্জ্বল হইবে وَأُجُوهُن يَوْمَئِذِن عَلَيْهَا غَبَرَهُ تَرْحَقُهَا قَتَرَهُ أُولَائِكَهُمُ الْكَفَرَةُ الْفَجَرَهُ أَبَارَ كُتِبَعَي مُخَمَنْدَرَ لَهُئِ بِي دھُّلِي مُولِن أَنْدَوْكَرِ آتْشَنْ لَهُئِ بِي إِهَارَا إِهَوَي لَوْ كَافِرَ